ইবনু আব্বাস রদলাহতআ আল্লাহ্ন বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাম একটি চাদর গায়ে জড়িয়ে চাদরের দু প্রান্ত দু কাঁধে পেঁচিয়ে এবং মাথায় একটি কালো রঙের পাগড়ি বেঁধে বের হলেন এবং মিম্বরে উঠে বসলেন হামদ ও সানার পর বললেন হে লোকসকল জনসংখ্যা ক্রমশ বাড়তে থাকবে আর আনসারগণের সংখ্যা ক্রমশ কমতে থাকবে এমনকি তারা খাবারে লবণের পরিমাণের মতো হয়ে যাবে তোমাদের মধ্যে যদি কেউ এমন ক্ষমতা ও কর্তৃত্ব লাভ করে যে ইচ্ছা করলে কারও উপকার বা অপকার করতে পারে তখন সে জানো নেকার আনসারদের নেক আমলগুলো গ্রহণ করে এবং তাদের বল ত্রুটি মাফ করে দেয়